السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والآقبة للمتقين والصلاة والسلام على سيد المسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد شماني تو بويس جاك رمير وقوسته تي ديني بندقون وقوسته ছাত্রবৃন্দ এবং কিছু দিনই বন বটে আপনারা যারা আছেন সকলকে আজকে এই ক্লাসে আপনাদের স্বাগত জানাই আমাদের ধারাবাহিক ক্লাস অহৈদিক জ্ঞান এ সম্পর্কে আলোচনা হয়ে আসছে সেই আলোচনারই ধারাবাহিকতায় আজকে ছোট শিল্কের যে বর্ণনা আমরা বিগত দিনগুলিতে শুনে আসছি ক্লাসগুলিতে শুনে আসছি সেই ছোট সির্কের তৃতীয় প্রকার হচ্ছে ফিল আমরা কাজে কর্মে এরকম আরো কিছু প্রকার পড়ে আসলাম আন্তরিক এবাদতে কাজে কর্মে এবার তৃতীয় প্রকার হচ্ছে কথায় ছ মানুষের কথাবার্তায় ছোট শির্কের উদাহরণের প্রথম উদাহরণটি হচ্ছে আল হালফু আলহ্লা আল্লাহ ব্যতীত অন্যের কোসম করা আল্লাহ ব্যতীত অন্যের শপথ খাওয়া শপথ নেওয়া বা শপথ করা বা বলতে পারেন আল্লাহ ছাড়া অন্যের কোসম খাওয়া এটা হচ্ছে কোথায় ছোট শির্কের উদাহরণ প্রথম উদাহরণ আল আলহ আল্লাহ ছাড়া অন্যের কোসম খাওয়া কসম করা শপথ করা এই কোসমকে বা শপথকে আরবি পরিভাষায় আসাম বলা হয় যাকে আমরা বাংলায় কোসম বলছি সেটাকে আবার আরবি ভাষায় হালফ বলা হয় এই জন্য আমাদের আজকের শিরোনাম হচ্ছে পড়া আল হালফ ও বেলাদিল্লা হালফ আসলে কি জিনিস বা কোসম কি জিনিস কোসম কাকে বলে আমাদের প্রথমে সেটা জানতে হবে হালফ এটা আরবি শব্দ মাসদার হচ্ছে এর মানে হচ্ছে কসম বা শপথ আর পারিভাষিক অর্থে বলা হয়েছে কোসমের পারিভাষিক অর্থ হচ্ছে তাও কি দুঃসাই বেজিক্রে ইসমিন ও সেফাতিন লিল বে হারফিম এই পারিভার্শিক অর্থটির পারিভার্শিক বাক্যটির অর্থ হচ্ছে তৌকিদুস কোন কিছুকে পুক্ত করা কোন কিছুকে দৃঢ় করা বেদিক্রে ইসমিন আউ সেফাতিন লিল্লাহ আয়লা আল্লাহর নাম কিংবা তার গুণ বর্ণনার মাধ্যমে যেটা কসমের কোন অক্ষরের মাধ্যমে শুরু হয় কোসমের শব্দ দ্বারা আল্লাহর নাম কিংবা গুণাবলীর কোনো একটি বর্ণনা করত কোন বিষয়কে দৃঢ়তা প্রদান করার নামই হচ্ছে কোসম আশা করি বাক্যটির বা পারিভাষিক পরিভাষাটি বুঝতে পেরেছেন তবে আরো আরো একটু সহজ করে বলি যে কোন একটা বিষয় এই বিষয়ে মানুষ নিজের কথাটিকে নিজের বিষয়টিকে বলতে বা করতে মজবুতের অবকাশ সেখানে সে রাখতে চাচ্ছে না এই উদ্দেশ্যে সে আল্লাহর কোন নাম বা গুণের শপথ করছে বর্ণনা করছে আল্লাহর কোন নাম এবং কিংবা কোন গুণের বর্ণনা দিচ্ছে কোসং খাওয়ার মাধ্যমে কোসমের শব্দ দাঁড়ায় মানুষকে কেউ অনেক সময় অনেক অপবাদ দিয়ে থাকে বা অপবাদ না দিলেও কোনো মানুষ নিজের কথা কথাটিকে বাক্যটিকে খুবই দৃঢ়তার সঙ্গে মজবুত করে পেশ করতে চায় যেমন ধরেন কেউ অপবাদ দিয়েছে যে অমুক চুরি করেছে বা সন্দেহ করছে ওর উপর তখন সে বলছে আমি চুরি করিনি साधारण कथा चूरी कर नहीं अस्वीकार करसम करी करी कर आल्लाहर शपथी कसम कर चूरी करीटी कथार मध्य पार्थक्य आ कि नहीं प्रथम कथा একটি সাধারণ কথা সাধারণ বাক্য কিন্তু দ্বিতীয় কথায় সে আল্লাহর নাম নিয়েছে তার নামের কোসম খেয়েছে খাওয়ার পর নিজের বক্তব্যটি মন্তব্যটি উক্তিটি দাবিটি দৃঢ় করে পেশ করে দিয়েছে এটাই হচ্ছে কোসম একই কসম বলা হয় কোসমের কোন শব্দের মাধ্যমে আল্লাহ আল্লাহতালার নাম বা গুণাবলীর কোনো কিছু বর্ণনা করে নিজের বিষয়টিকে দৃঢ়তা প্রদান করার নামই হচ্ছে কোসম অবশ্য আরবি ভাষায় যখন কোসম খাওয়া হয় তখন এই শব্দটিও বলা যেতে পারে যেমন ওক্সেন আমি কোসম খাচ্ছি এই শব্দটিও বলা যেতে পারে কিংবা আরবি ভাষায় আরও একটি সহজ পদ্ধতি হলো যে আরবি ভাষায় একটা অক্ষর আছে বরং তিনটি অক্ষর আছে যে ওই অক্ষরটুকু বললেই কোসম বুঝায় একটি হচ্ছে ওয়াও একটা হচ্ছে বা আর একটা হচ্ছে তা আল্লাহ শব্দের সামনে যদি কেউ বলে ওয়াল্লাহ আল্লাহ এর আগে যদি ওয়াও জুড়ে দেয় ওয়াল্লাহ তাহলে আরবি ভাষায় এই ওয়াওটাকে কসমের ওয়াও বলে মানে ওয়াল্লাহ বললেই সেটা কোসম খাচ্ছে তারা বুঝে ফেলে কিন্তু আমাদের বাংলা ভাষায় এরকম নেই যে আপনি কোন শব্দের সামনে আল্লাহ শব্দের সামনে যদি কো বা কো বা গো বা উঁ জুড়ে দেন তাহলে কসম বুঝায় এরকম না বরং আমাদেরকে পুরা শব্দটাই বলতে হবে যে আমি আল্লাহর কসম খাচ্ছি কিংবা আল্লাহর শপথ করছি বা শপথ আল্লাহর এরকম বলতে হবে কিন্তু আরবি ভাষায় একটা একটা খুব মানে ব্যাপক ভাষা আর অল্প শব্দ ব্যাপক অর্থ পাওয়া যায় তার মধ্যে এটি একটি উদাহরণ যে আল্লাহ শব্দের সামনে যদি কেউ ওয়া লাগায় ওয়াল্লাহ বলে তাহলে কসম বুঝায় যদি আল্লাহ শব্দের সামনে কেউ বা জুড়ে দেয় বিল্লাহ বলে তাহলে কসম বুঝায় কিংবা তাল্লাহ যদি বলে তাহলেও কসম বুঝায় আর যদি এরকম বলে যে আমি কসম খাচ্ছি উক সেমো আখ তাহলে সেটাকেও কসম বুঝায় তাহলে আমরা বুঝতে পারলাম যে কসম কাকে বলে এবং আরবি ভাষায় তার কতগুলি শব্দ আছে এই কসম করা বা কোসম খাওয়া বা শপথ করা একটি ইবাদত তাই এই ইবাদতটি আল্লাহ ব্যতীত করা যাবে না কসম খাওয়াটা একটি ইবাদত। এই ইবাদতটি যে যেকোনো ইবাদত আল্লাহ ব্যতীত অন্যের জন্য হবে না তাই কোসম খাওয়া যখন ইবাদত হল তখন সেটা আল্লাহ ব্যতীত অন্যের পশম করা নিষেধ হয়ে যাবে আর সেই কারণে রবিহ্মদ মুহাম বলছেন আল্লাহ জেনে দেখো আল্লাহ রাবুল আলমী নিষেধ করেছেন তোমাদের নিষেধ করেছেন তোমাদের বাপ দাদুর কোসুম খেতে মান খানিফ বিল্লাহ যে ব্যক্তি কোসম খেতে চায় সে যেন আল্লাহর কোসম খায় ওয়া ইহ ফুখ चुप कसम खा प्रयोजन से जो आल्लाह कसम खाए नचे चुप थे हादीटी बुहारी ए मुस्लिम बर्णना कर आदब अध्याय आठ नम्बर और सोहब मुसलिम कसम अध्याय आयान अध्याय छचल हादी वर्णना करसम विषय रसू साम যে কেউ যদি পশম খেতে চায় তাহলে যেন আল্লাহরই খায় নচেত অন্যের না খায় চুপ থাকে যদি কোন ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের পশম করে সেটা যদি কোনো নবীর নামের পছন্দ হয় অলির নামের পশম হয় কাবা ঘরের পশম হয় কি সন্তানের পশম হয় কোন শরীরের অঙ্গ প্রত্যঙ্গের পশ্ম হয় যেমন চোখের পশম কেউ খায় কেউ মাথার পশম খায় আর আল্লাহ ব্যতীত অন্যের যেমন মানুষ বলে মা কালী মা কোসম যখন অমুসলিম মা মা কোসম বলে তার মানে তাদের কোনো দেব দেবীর দেবতা কোনো দেবীর কোসম তারা খেয়ে থাকে এরকম প্রত্যেক কোসমই হচ্ছে বড় গুণা এবং শিল্প তবে এটা কি ধরনের শিল্প আমরা ধীরে ধীরে আলোচনা শুনব ইনশাল আমাদের সমাজে আল্লাহ ব্যতীত অন্নের কসমের প্রচলন আছে तक समय तर्क विर्क समय देखा जाए हाथ रेखे पसम खाए चोख कसम खाद चोख बंद कसम एर कर चोख बंद हो जाए बद ए रसम आल्लातीतूल মানে হালাফা বেদিল্লা ফত কাশরাক যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের পোষণ করল অন্যের শপথ নিল সে কুফরি করল নচেত শিরিফ করল সে শিরিফ করল না হলে কুফরি করল হাদিস এমাম আহমাদ এবং আবু দাউদ তিরমিদি মেহব্বান বর্ণনা করেছেন আবু দাউদ তিন হাজার দুশো একান্ন নম্বর আর তিরমিদি নম্বর बुझा जा व्यतीत पसम्धा रसुल्लम करलोफरी आवाज सुनतेमुवि आवाज सुनते समस्या जी आलहमदुल्लिए এবার আমাদের এবার আমাদের জানার বিষয় যে এখানে আল্লাহ ব্যতীত অন্যের পোসম খেলে শির কিভাবে হয় আল্লাহ ছাড়া অন্যের পোসং করা শির্ক এ হাদিস থেকে প্রমাণিত হল এবং আমরা ছোট শিল্পের উদাহরণ পেলাম যেটা একটি ছোট শির কিন্তু শির কিভাবে হল এটা আমাদের জানার বিষয় শির এই কারণে হচ্ছে যে যখন কোন ব্যক্তি কারো পচম খাচ্ছে তো যার পশম খাচ্ছে সে তার সম্মান বুঝাচ্ছে যার কষম খাওয়া হয় তার সম্মান মানে যদি কোন মানুষ কোনো কিছুর কসম খায় যার পশম খায় সেটা সম্মানীয় যদি সেটা সম্মানীয় না হয় তাহলে কসম খাবে না মানুষের কম না এই চেয়ারের কষম এই চেয়ারের পশম এই আমার কম্পিউটারের কসম বা আমার অমুকের গ্লাসের কোসম পেয়ালার কোসম এরকম বলে না কারণ এটা এটা সম্মানই না ওর অন্তরে যেটা সম্মানই সম্মান যার সম্মান আছে তারই পোষণ খাওয়া হয় তাহলে যখন কোন ব্যক্তি আল্লাহর পশম খায় তাহলে আল্লাহর সম্মান হল যদি আল্লাহ ব্যতীত অন্যের পশম খেল তাহলে একটি এমন সম্মানের বিষয় যেটা আল্লাহর জন্য হওয়া উচিত ছিল সেটা আল্লাহর জন্য না হয়ে আল্লাহ আল্লাহতালার কোন সৃষ্টির কোন মফলুকের সম্মান সেখানে আসলো অথচ সেটা আল্লাহর হক এই কারণে আল্লাহ রাবুল্লা আলামিনকে কোসম খাওয়ার সময় আল্লাহ ছাড়া অন্যের কোসম খেলে যেই সম্মানটা আল্লাহর হওয়া উচিত সেটা আল্লাহ ছাড়া অন্যের জন্য হয় যখন অন্যের জন্য হয় তখন আল্লার সঙ্গে এই সম্মানের বিষয়ে শরিক করা হল বুঝা গেছে মাহমুদুল মোহাম্মদ বাসার মাহমুদুল হাসান বোঝা গেল কিভাবে শিরিক হয় এটা যার পশম খাওয়া হয় সে কি অসম্মানই হয় না সম্মানিত সে কারণে তার পশম খাওয়া হয় সে সম্মানিত একজন মানুষ যখন বলে যে না আমি আমাকে অপবাদ দেবেন না আমি চুরি করিনি অমুকের কসম তো যখন সে শপথটা অমুকের নিল নাম নিল তার মানে ওর ও ওর কাছে খুবই সম্মান সেই কারণে তার নামটা নিচে এবং তার কোচম খাটছে তাহলে আল্লাহ রব আলমিনই হচ্ছেন আসল মর্যাদাবান মহান তারই কোসং খেতে হবে যদি না খেয়ে অন্য কোন মখলুক কেউ খেলো তাহলে সম্মানের দিক দিয়ে আল্লাহ রাব্বুল্লাহ আলমিনের সাথে অন্য কোন সৃষ্টিকে অংশী করালো সে কারণে এটাকে বলা হচ্ছে আল্লাহ ব্যতীত অন্যের শপথ করল কোসম খেল সে কুফরি করল কিংবা শিল্প করল এখানে আরো একটি জিনিস বুঝার আছে যে যখন কোন ব্যক্তি কারো কোসম খায় তখন সে যেন এটা বলতে চায় যে আমি যার কসম খাচ্ছি খেয়ে বলছি যে আমি এ কাজ করিনি বা আমি এ কাজ করেছি তাহলে সে এমন একটা বিশ্বাস যার পশ খাওয়া আছে তার সম্পর্কে একটা এমন বিশ্বাস রাখছে অন্তরে যে আমি যদি এতে মিথ্যা হয়। তাহলে যার পশ খাচ্ছি সে আমাকে যেন শাস্তি দেয় বা আমি যদি মিথ্যা বলি তাহলে সে সাক্ষী সে যেন সাক্ষী থাকে এরকম একটা আন্তরিক বিশ্বাস পশমের সময় থাকে তাহলে যদি আমরা সাক্ষী রাখতে চাই কাউকে তাহলে আল্লাহ রাবুল আলমিনে সাক্ষী থাকতে পারেন কারণ তিনি সব জায়গায় সবকিছু শুনেন ন দেখেন কিন্তু আল্লাহ ছাড়া অন্যকে আমরা সাক্ষী রাখতে পারি না একজন মানুষ বলে দিল যে আমি অমুকের কসম খাচ্ছি সে অনুপস্থিত কিভাবে সাক্ষী হতে পারে আল্লাহ একমাত্র অন্তর্জামী তাই আল্লাহই একমাত্র জানছেন সবকিছু যে এ লোক সত্য কথা বলছে না মিথ্যা কথা বলছে কিন্তু কোন মাখলুকের যদি কসম খাওয়া হয় তাহলে কিন্তু সে যার পোষণ খালো যে সৃষ্টির সে এটা জ্ঞান রাখে না যে এ সত্যি কোসম খাচ্ছে না মিথ্যায় খাচ্ছে সেই কারণে আল্লাহ রাহুল আলমিনের পোষণ খাওয়াই হচ্ছে শরীরের বিধান এবং সঠিক বিধান এই কোসম অনেক সময় ছোট শিল্ক হতে পারে আর অনেক সময় বড় শিল্প হতে পারে আপনারা খেয়াল করেছেন আক্তার ভাই এবং মাহমুদুল হাসান মোহাম্মদ বাসার যতগুলো আমরা ছোট শিল্পের উদাহরণ নিচ্ছি प्रत्येक छोट बड़ शब्दना एक क्षेत्र बड़ शीर्खाई जाए क्षेत्र कर प्रत्येक विषय हम झाड़फूकर विषय हक तो ओलामग हम बड़ शर््कर मध्यम वाहन मान छोटर माध्यम बड़ शोट एक बाहन बड़ शीक সেই জন্য প্রত্যেকটা ছোট শিল্পের উদাহরণে সেটা ছোট শিল্প আবার এক ক্ষেত্রে বড় শিল্প কোসমটা কখন ছোট শিল্প আর কখন বড় শিল্প আমরা বলছি যে আল্লাহ ব্যতীত অন্যের কোসম খাওয়া হচ্ছে ছোট শিল্প এটা কোন কোসম ছোট শিল্প হবে যদি যে কোসম খাচ্ছে সে তার শব্দের শব্দে সেটা অংশী করে আল্লা রাবুল আলমকে এ আল্লা ব্যতীত অন্যকে। কসমে সে শব্দে কসমের শব্দে সে শরিক করছে আল্লাহ ছাড়া অন্যকে মানে আমি আল্লাহর পশম খাচ্ছি এই কথা না বলে অন্যের পশম খাচ্ছি এই কথা বলে দিল শব্দে শরিক হয়ে গেল মানে কোসমটা আল্লাহর হওয়ার দরকার ছিল আল্লাহরই হোক ছিল যে তারই কসম খেতে হবে না করে সে অন্যকে অন্যের পশম খেয়ে নিল অন্যকে সে কসমে শরিক করে দিল শব্দে অংশী করে দিল তাহলে ওই সময় এই কসমটি হচ্ছে ছোট কিন্তু যে কসম খাচ্ছে যার কসম খাচ্ছে আল্লাহ ব্যতীত অন্যের যে কসম খাচ্ছে সে যদি আল্লাহ ছাড়া অন্যের যার পশম খাচ্ছে যে সৃষ্টির যে মাখলুকের তাকে যদি আল্লাহ তালা সম্মানের মতো সম্মানই মনে করে তাহলে তখন সেটা বড় শিল্প হয়ে যাবে কথাটা বোঝা গেল আরেকবার বলি যে যার কোসম খাওয়া হচ্ছে তার সম্মান যদি মানে আল্লা ব্যতীত অন্ন যারা কসম খায় যদি আল্লা ব্যতীত অন্যটা যারই কসম খাওয়া হচ্ছে না কেন তার সম্মান কোসম যে খাচ্ছে তার অন্তরে যদি আল্লাহর মতো হয়ে যায় তাহলে বড় শেখ হয়ে যাবে কিন্তু আল্লাহর মতো তার সম্মান নেই কিন্তু শুধু সে অংশী করে দিয়েছে কোসমের শব্দটায় তাহলে তখন সেটা ছোট শিল্প হবে মানে বলেছে আমি আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া অন্যের কোসম খেয়েছে আর বিশ্বাসে তার অন্তরে আল্লাহকেই তার চাইতে বড় মনে করে। মহান মনে করে কিন্তু কোসম খাওয়ার ব্যাপারে অন্যকে অন্যের কোসম খেয়ে ফেলেছে কিন্তু যদি তার বিশ্বাস এটা থাকে যে যার সে পসম খাচ্ছে সেটা আল্লাহর মতো মহান এবং তার মতো সম্মানী তাহলে ওই সময় তখন সে বড় শিল্প করবে বলবেন এটা কি হয় যে আল্লাহ ছাড়া অন্যের যারা খায় তারা আল্লাহর মতোই তাকে সম্মান দেয় এরকম কি হয় আমি বলব হ্যাঁ আজকাল যখন কোন অমুসলিম একটা অমুসলিমের আগে উদাহরণ নেই যখন বলে মাঠ মানে কালী মার খায় বা দুর্গা মার খায়। তখন ওই কালী মা বা তার দুর্গা সম্মানটা তারা কি আসল আল্লাহর চাইতে কম মনে করে যদি আসল আল্লাহর সম্মান বেশি মনে করতো তাহলে মুখ দিয়ে আসল আল্লাহর কথায় বের হতো কিন্তু তা না হয়ে এদের নাম বের হচ্ছে মানেই হচ্ছে যে তার অন্তরে সেরকম আল্লাহর সমতুল্য সম্মান এ সকল কিছুর ভিতরে তারা বিশ্বাস করছে দ্বিতীয় উদাহরণ দিক অনেক আমাদের পীর পূজারী যারা পীর বাবার ভক্ত হয়ে যায় এবং শেষ পর্যন্ত শেখ এবং মুড়িদের বিষয় চলে ওই সময় অনেক মানুষকে দেখা যায় তারা খাজা বাবার পোষণ খায় বাবার বাবার বাবার নাম নেই যার সাথে অঙ্গীকার করেছে বা অনেক সময় দেখা যায় যে এরা আল্লাহর পশোন খাওয়ার সময় মিথ্যা পোষণ খেয়ে নেয় মানে আল্লাহর নাম নেয় যে আল্লাহর পছন্দ আমি এটা করিনি অথচ সে করেছে মানে মিথ্যা পোষণ খেয়ে নিল কিন্তু যদি বলা হয় যে তুমি তোমার অমুক খাজা বাবার নামে কোসম খাও তখন দেখা যায় আর খাচ্ছে না তাহলে এরকম ব্যক্তি যারা আল্লাহ ব্যতীত অন্যের কোসম খায় অনেক সময় আল্লাহর সম্মানের মতো সম্মানে মনে করে কিংবা তার চাইতো বেশি মনে করে তাই অনেকে আল্লাহর কোসম খাওয়ার সময় মিথ্যা কুসম খেয়ে নেয় মানে কোসম খেয়ে নেয় কিন্তু তার বাবার নাম দিয়ে কোসম খেতে বললে তার খাজা বাবার নাম দিয়ে কোসম খেতে বললে এটকে যায় আর খায় না তাহলে এখানে বোঝা যায় যে সে আল্লাহর চাইতে বেশি সম্মানই তার সে বাবাকে মনে করে বা যার সে কসম খাচ্ছে তার সম্মান তার অন্তরে অনেক বেশি আছে অনেক সময় আল্লাহ সমতুল্য অনেক সময় আল্লাহ থেকে বেশি আল্লাহর সম্মানের চাইতেও বেশি তাহলে এগুলো হচ্ছে কোসমের বিধান যে কোসমটি কখন বড় শিরকে পরিণত হয় এবং কোসম কখন ছোট শিলকে পরিণত হয় যদি এই বড় শিল খেয়ে যায় যেরকম বললাম যে কোচম খাওয়ার সময় যার পোষ খাওয়া হচ্ছে আল্লা ব্যতীত অন্যের তার সম্মান যদি তার অন্তরে আল্লাহর মতো বা আল্লাহর চাইতে বেশি থাকে তাহলে সেই সময় সেটা বড় শিল হয়ে যায় এবং মানুষ তৎক্ষণাৎ ইসলাম থেকে বের হয়ে যায় আর যদি কেউ এতখানি সম্মান না দিয়ে কোন মাখলুকের কোসম খাচ্ছে কিন্তু আল্লাহর চাইতে তাকে কম সম্মানই মনে করছে আর সব কোসম খাওয়ার সময় সে অন্যকে অন্যের পশম খেয়েছে শাব্দিক দিক দিয়ে সে আল্লাহর পছন্দ না বলে অন্যের পছন্দ বলছে বা কেছে তাহলে এরকম সময় সেটা ছোট শিল্প আশা করি বিষয়টি আপনাদের কাছে পরিষ্কার আমি আরো ছোট করে আলোচনাটি সারাংশ করব তবে তার আগে একটি কথা বলি একটি হাদিসে এসেছে যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম একদা এরকম বলছেন আফলাহা ওয়া আবি ইন সাদাক সে কামিয়াব হয়ে গেল এবং তার বাবার পছন্দ যদি সে সত্য বলে থাকে কিছু ক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম একজন সাহাবীর কথা বা অঙ্গীকার এটা বলেছিলেন যে সে কামিয়াব হয়ে গেল এবং তার বাবার পছন্দ যদি সে সত্য বলে থাকে তাহলে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এখানে যে বললেন তার বাবার পছন্দ এই কথাটিকে তো আল্লা বেদী তো অনেক হয়ে গেল তাহলে কি আল্লাহবেদী তো অনেক পছন্দ করা যায় অলামাইকার হাদিসটির সম্পর্কে উত্তর দিয়েছেন তার মধ্যে একটি হচ্ছে সাজ হওয়া মানে সে হাদিসের বর্ণনাকারী তার চাইতে অধিক সেকা অধিক মানসম্পন্ন রাবির বিপরীত করা একটি হাদিসকে বর্ণনা করছে খুবই বর্ণনাকারী আর তার চেয়ে নিম্ন পর্যায়ের বর্ণনাকারী সেই ভালো এবং উত্তম কোয়ালিটি যে সকল রাবিদের মধ্যে আছে সেই রাবিদের বিপরীত বর্ণনা করে তার এরকম সময় সেই হাদিসটিকে সাজ বলা হয় তাই অনেকে এই হাদিসটিকে সাজ বলেছেন মানে অধিকাংশ সহি হাদিসে আল্লাহ ব্যতীত অন্যের মাফলুকের কথা বর্ণিত হল আর এই হাদম্বর দ্বিতীয় নম্বর বলছেন যে এটা মাখলুকের মানে সৃষ্টির কোসম খাওয়ার যে নিষেধাজ্ঞা এসেছে এই নিষেধাজ্ঞার পূর্বের কথা মানে আল্লাহ রসুল সাল্লাহ্লামের কাছে আল্লাহর পক্ষ থেকে যখন এই নিষেধাজ্ঞা আসলো যে আল্লা বেদী তো অন্যের পশ খাওয়া যাবে না তখন তিনি আর আল্লা বেদিত অন্যের পশ খাননি কিন্তু তার পূর্বে এরকম প্রচলন ছিল অনেকে বলেছিলেন যে এটা জায়দাত ছিল পরে এটা মানসুখ হয়ে গেছে রোহিত হয়ে গেছে অনেকে বলেছেন এটা নবীসাল্লাহ্লামের সাথে খাস ছিল এরকম কথা বলেছেন তবে উত্তম উত্তর হল হয়তো এটা এই নিষেধাজ্ঞার পূর্বের হাদিস তারপরে যখন নিষেধ হয়েছে তখন আল্লাহবেদিত আর অন্যের কোন পশ্চিম খাওয়া নিষেধ জি কেউ বলছেন মরিব নামাজে যাচ্ছি আপনি নামাজে যেতে পারেন আমরা এতক্ষণে এই কোসমের আলোচনাটি শুনলাম খুবই সংক্ষিপ্ত আকারে এক সারাংশ পেশ করি আল্লাহ ব্যতীত অন্যের কোসম করা বা শপথ দেওয়া শপথ করা এটা হচ্ছে কোথায় ছোট সির্কের উদাহরণ কোথায় ছোট সীরকের এই উদাহরণ যেখানে আল্লাহ ব্যতীত অন্যের কোসম খাওয়া হয় এটাকে আল হালফো বেগাইরিল্লা কিংবা আল কাসম লেগ বলা যায় এই কসম কাকে বলা হয় যে কসমের শব্দের মাধ্যমে আল্লাহ নাম বা কোন গুণ বর্ণনা করত কোন বিষয়কে দৃঢ়তা প্রদান করা কোন দাবিকে পুক্ত করা যে আমি কোসম করে বলছি মানে কোসমের শব্দ দিয়ে শুরু করল আর আল্লাহ বা তার কোন গুণের বর্ণনা দিচ্ছে আমি আল্লাহর কসম করে বলছি বা আর রাহমানের কসম খেয়ে বলছি যে আমি অমুক কাজটি করিনি বা করেছি তো এটাকে কসম বলা হয় আরবি পরি ভাষায় আরবি ভাষায় আল্লাহ শব্দের পূর্বে ওয়াও বা তা আসলে সেটা পছন্দ ধরা হয় ওয়াল্লাহ বিল্লাহ তাল্লাহ বললে সেটা পশন ধরা হয় বাংলা ভাষায় এরকম নেই বাংলা ভাষায় আমি আল্লাহর কসম করে বলছি কিংবা শপথ আল্লাহর শপথ করে বলছি এটাকেই পশন ধরা হবে কোসম একটি ইবাদত সেটি আল্লাহর জন্য হবে আল্লাহ ব্যতীত অন্যের পোন্দ করা যাবে না আল্লাহ রসুল সাল্লা আল্লাম বলেছেন যে যে ব্যক্তি পসঙ্গে চায় সেজন্য আল্লাহ খায় না হলে নতুবাস চুপ থাকে মান কানা হালে ফানি আহলিফ বিসলু অন্য হাদিসে বলছেন যে ব্যক্তি মানে হালাফা বেগ কাফারা ফাঁকাতফারা ও যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্যের পোসং করল সে কুফরি করল কিংবা শির করল মানুষ আল্লা ব্যতীত অন্যের যারই পশ করুক না কেন সেটা কাবার পছন্দ হোক কিংবা নবীর বা অলির কিংবা বাবার নামের কিংবা সন্তানের কিংবা নিজের চোখের হাত পায়ের মাথার যা কিছু পশ্চিম করুক না কেন সেটা আল্লাহ ব্যতীত অন্যের পশম করা হবে এবং সেটা ইসলামে নিষেধ সেটা হারাব এবং ছোট শির এই পশমটি ছোট শিল্প হয় যখন সে শব্দে পশমের পশম শব্দটিতে আল্লাহ ব্যতীত অন্যকে শরিক করে নেয় মানে অন্যের পশম খেয়ে নেয় কিন্তু যদি আন্তরিক দিক দিয়ে তার বিশ্বাস থাকে যে যার কোসম খাওয়া হচ্ছে সেই মাফলুকটি সেই সৃষ্টিটি আল্লাহ মহান তাহলে তখন সেটা বড় শিল্পে পরিণত হয় যেমন আজকালে ও মুসলিমদের পোসংগুলিতে দেখা যায় তারা দেব দেবী কোসম খায় অনেক নামধারে মুসলিম তারা নিজের খাজা বাবা এবং অন্য নামে যখন কোসম খায় আল্লাহর নামে পশমটার সময় মিথ্যা বলে দিতে পারে খেয়ে নিতে পারে কিন্তু তার বাবার পসম খেতে বললে তখন সে আটকে যায় আর বলে না তো বুঝা যায় যে তার অন্তরে তার বাবার সম্মান এবং তার বাবার গুণাগুণের সম্পর্কে যে আঁকি দেওয়া বিশ্বাস আছে সেটা আল্লাহর চাইতে বেশি বা আল্লাহর মতো সমতুল্য এরকম ক্ষেত্রে তখন এটা বড়শিলকে পরিণত হয় আমাদেরকে যাবতীয় পশম যদি খাওয়ার প্রয়োজন হয় তাহলে আল্লাহরেই খেতে হবে আল্লাহরেই পছন্দ নিতে হবে অন্যের পছন্দ খাওয়া যাবে না আজকের আলোচনা বা পড়া এখানে শেষ হল তোমার আলায়ন আলুলা সালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার